বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওাসলাতাম আলাহ রসুলিল্লাহিআ আলা আলি ওসাহাবি ওসালাম তসলিম কসীর আমরা ইতিমধ্যে রমাদানের বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে এগুলো নিয়ে আরও আলোচনা করা হবে ইনশাআল্লাহ রমাদান যদিও প্রধানত ইবাদতের মাস হিসাবে গণ্য এই মহিমান্বিত মাসে ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিজয় পাশাপাশি तात्पर्यपूर्ण बेसूति जयटी के कुरान दिन हिंदी चूड़ान फैसलार दिन जेदी सम्मुखीन होभय सें अनफाल आयात एक चल्लिस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 मुहम्मद सल्लाहुआल वसल्लम और सहबा परवर्तीसलमर इतिहास अन्यतम प्रधान गुरुत्वपूर्ण विजय यर्जित है कि दुखर विषय आज के समाज अनेक मुस्लिम ही विशेषकर नतून प्रजन्म जुब सम्प्रदायर अने तात्पर्यपूर्ण यह विजय कथा जाने जाने विजय गर्वबोध करेना এই ঘটনার সূত্রপাত হয় মূলত যখন সৈয়দিনে উসমান ইবেন আহ্বান রদিউল্লাহ আনহু যখন কনস্ট্যান্টাইন বিজয়ের উদ্যোগ নিয়েছিলেন তখন যদিও তখন তিনি সফল হতে পারেননি আত্মাবারি ইবেন কাসির আল হুমিয়ারি এর মতো ইতিহাসবিদের মতে উসমান ইবেন আফফান রদিয়াল্লাহ আনহু যখন কনস্ট্যান্টাইনে প্রবেশ ব্যর্থ হন তিনি নিজ অভিজ্ঞতা থেকে সেখানে প্রবেশের উপায় বলে দিয়ে যান পানি পথের মাধ্যমে সেখানে প্রবেশের পরামর্শ দেন তিনি কনস্ট্যান্টাইন অর্থাৎ যা কনস্ট্যান্টিনোপোল নামে পরিচিত বিজয় ছিল তৎকালীন বহু মুসলিম নেতাদের প্রধান লক্ষ্য আর এক্ষেত্রে বিজয় অর্জন করতে পারা ছিল মহাসম্মানের উসমান ইবেন আহ্বান রাজিয়াল রাহওয়ানহু বলেছিলেন স্পেন তৎকালীন আন্দালুস বিজয় ব্যক্তি কনস্ট্যান্টাইন বিজয়ের মর্যাদা ও মহা পুরস্কারের ভাগিদার প্রশ্ন হতে পারে তিনি কথা কেন বললেন কারণ স্পেনই ছিল কনস্ট্যান্টাইন প্রবেশের একমাত্র পথ যখন মুসলমানেরা মরক্কো হয়ে উত্তর আফ্রিকা পৌঁছে মুসাইবেন নুসাই ছিলেন সেখানকার তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনি উমর ইবনাল খত্তাবের শাসন আমলে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ইসলামের বড় বড় পীরদের অন্যতম তিনি তার রাজ্যের সীমা বৃদ্ধি করতে চেয়েছিলেন যার জন্য হয় তাকে মরুভূমির পথে না হয় আন্দালসের পথে যেতে হতো তিনি আন্দালসকেই বেছে নেন কারণ তিনি সেখানকার মানুষদের স্বাধীন করতে চেয়েছিলেন এবং মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন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 এক পর্যায়ে তিনি জাহাজ তৈরি শুরু করেন এই জাহাজ তৈরির কৌশল তিনি মুআাবিয়া ইবেন আবি সুফিয়ান রাজিউল্লাহ আনহুর প্রতিবেশী থাকার সময় তার কাছ থেকে শিখেছিলেন তাছাড়া তার বাবা বাবাও মুআাবিয়া রদিউল্লাহ আনহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার জাহাজ তৈরি করার সময়টা ছিল হিজরতের অষ্টআশি বছর পর সাতশো ছয় খ্রিস্টাব্দে মুসাইবনে নুসাইরের জীবনে আলোকপাত করলে দেখা যায় তার প্রস্তুতির একটা উল্লেখযোগ্য অংশ ছিল মুসলিমদের বিশেষত নয়া মুসলিমদের ইসলামের শিক্ষায় শিক্ষিত করা কাঠামগত পদ্ধতিতে ইসলাম শিক্ষার মাধ্যমে বিজয়ের পথ সুগম হয় কিন্তু শিক্ষা ছাড়াও অনেককেই আবেগ তারিত করা সম্ভব যেটা তিনি করতেও পারতেন নূর দিনের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে তারা মানুষদের তৈরি করেছেন শিক্ষা ও হালাকার মাধ্যমে সালাহ উদ্দিন একদিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই বাহিনী নিয়ে কোসেডারদের বিরুদ্ধে যুদ্ধে যাননি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 जार प्रभाव परवर्ती कय प्रजन्म पर्त परित दीर्घ एक सौ त्रीस बचर धरे अलजेरिया शासन समय फ्रांस इसलम धर्म केखान के मिटे देवारबधरण चेष्टा किंतु तरह येष्टा एम हित विपरीत फल बने जखलदारी जे, पूर्वे जेको जुगे तुलन से ही समय एमकी परवर्तकालीन समय से खानकार मुस्लिमरा इसलाम अनुरागी है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 विश्वबाद निश्चय आल्लर से मर्जार अधिकारी सर्वाधिक परहेजगार सुर अल हुजुर आया तेर तारिक बीन जिया शुद्ध अनारवी छा धर्मान्तरित मुसाइब ने नुसाइर का इसलम कबुल करें तरह इसलमेर सकल स्तर ज्ञान अर्जन करते थकें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 युद्ध समयक जर साधे को चुक्ति भंग करें मूलत सात बचर अदिक समय धरे क्रुस्टेड इहुदी सम्पद आत्मसा सह सकल प्रकार दमन निपीड़न चालिए जा तोर ख्रीटान बनाते जा जयर माध्यमे शेष है सुतरा इहुदी का तारिकीन सियाद एक वीर तधीता दानकारी अज्ञरा जब आल्ला प्रदत्त हुकुम और न्याय विचार मीत और बुझत तबाई प्रथम इसलमेर छाया तत् अपारा जेनेबाबेंंदालस विजय आठ शत बचर पर जख मुस्लिम शासन पतन हल तक मुसलमाना इहुदीत सा कतुत व्यवहार कर मुस्लिम शासनमले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 তোমরাই সর্বোত্তম উম্মত মানবজাতির জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশো দশ মুসলিম শাসনামলে তারা কখনোই কাউকে জোরপূর্বক কালিমা পড়তে বাধ্য করত না আর কেনই বাধ্য করবে এটা আমাদের বিশ্বাসের অংশ যে ইসলাম কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না আর জোরপূর্বক কাউকে কালিমা পড়ানো অর্থহীন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 তিরানব্বই ও চুরানব্বইতম বছরের সংঘটিত যুদ্ধগুলো রমাদান মাসে সংঘটিত হয় সে সময় খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মৃত্যুসজ্জায় থাকার কারণে এক পর্যায়ে সহকারী খলিফা সুলাইমান ইবনে আবদুল মালিক তারিক ইবনে জিয়াদ ও মৌসাই ইবনে নুসাইরকে যুদ্ধযাত্রা স্থগিত করার আদেশ দেন কারণ খলিফার উদ্দেশ্য ছিল যে তারিকবিন জিয়াদ এবং মৌসাই ইবন নুসাইয়ের বিজয় তার মৃত্যুর পর হলে এই বিজয়ের সাথে তার নাম জুড়ে যাবে কিন্তু তারিক এবং মুসা সে আদেশ অমান্য করে তাদের সাথে বিজয় যাত্রা অব্যাহত রাখেন পরবর্তীতে সুলাইমান যখন খলিফা হন তিনি তাদের সাথে খুবই বৈরী আচরণ করেন অনেকেই বলেন কিছুকাল পরেই মুসাই ইবেন নুসাইরের সাথে খলিফার মীমাংসা হয় এবং খলিফা তাকে হজেও নিয়ে যান কিন্তু তারিক ইবেন জিয়াদ এই বিজয়ের পরে নিভৃতে যাপন করতে থাকেন তারিক দামাজ কাছে ফিরে আসেন এবং সম্পূর্ণ জীবন জীবনযাপন করতে থাকেন क्योंकि जे विषय हृदय के भे चले दे केवल निस्संग जीवन जापन करा नीचु बै पड़े जेनेस्जिदे सामने अवस्था मृत्युबरण करें आगे भिक्षा करते देखा जाए अथचि आंदालुसर गवर्नर हार मत जथेष्ट सम्पन्न छें जबर इब्न लास् रदील आनू मिसर विजय पर सेखान गवर्नर निजुक्त हन तारे की सियादो आंदालुसर गवर्नर हवार योग्य दावीदार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 উনিশশো সালে এক হাজারতম মৃত্যুবার্ষিকীতে অমুসলিমরা তার আমলে অর্জিত উন্নয়নের কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের অনেক মুসলিমই জানে না কে ছিলেন এই মহান বীর দুঃখজনক যে আমরা মুসলিম ওম্মার গৌরবোজ্জ্বল অতীতের কথা ভুলে গিয়েছি আর অতীত ভুলে যাবার কারণেই পরাজিত আর আত্মসমর্পণের নিচু মানসিকতা সম্পন্ন কাপুরুষ মুসলিম জাতির উত্থান হয়েছে অর্ধ মিলিয়ন পুস্তক সম্বলিত একটি লাইব্রেরি ছিল উল্লেখ্য যে সে সময়ে কোনো কপি মেশিন বা প্রিন্টার ছিল না এটা সে সময়ে বিশ্বের সবথেকে বড়ো লাইব্রেরি হিসেবে বিবেচিত হত। আর যদি তা নাও হয় তাহলে সম্ভাব্য সর্বাধিক বড় অপর লাইব্রেরি ছিল বাগদাদে মুসলিম মালিকানাধীন এটি ছিল সেই লাইব্রেরি যেখানে কাতাররা আক্রমণ করে সমস্ত বই দজলা সাগরে নিক্ষেপ করেছিল বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে তাদের কালির জন্য পানির রং পরিবর্তন হয়ে গিয়েছিল সমৃদ্ধশালী অপর বৃহৎ এক ছিল দার আল হিকমা নামে আল কাহেরা যা আজকাল কায়রো বলে পরিচিত সেখানে। তিনটি ছিল সময়ে সবচেয়ে পরিব্রেরি এর মধ্যে দার আল হিকমা ইতিহাসের সাথেই হারিয়ে যায় পরবর্তী সময়ে ক্রোসেডাররা আন্দালুসে প্রবেশ করে যে কাজটি প্রথমে করে তা হলো গ্রন্থাগার সমূহের সকল বই পড়ানো আন্দালুস দখলের পর ইসলাম বিদ্বেষী একজন বিশপের নেতৃত্বে কর্ত পার এক গণত্বরে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 समय साथे मुस्लिम सार्विक अवक्षय घटते थके आल्लर निर्देशित पथे दूरे सर जो थके मुसलमाना एक समय हादिस करान मुखस्त और ज्ञान चर्चा और तारा आज नारी केंद्रिक लिप्त मस्जिद और हालकागुलर परिवर्त क्लाब पाठशाला गो मुखरित होते थे एभवे एक प्रजन्म सृष्टि है जर मध्य ताहहीद अल वला बराज फिक ज्ञानभित्तिक इसलमर चर्चार अभाव उल्लेख्य भावे पर है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 প্রকৃতপক্ষে সে খুশিদারদের আস্থাভাজন হতে চেয়েছিল যেন তার ক্ষমতা পাকাপোক্ত হয় এভাবেই লোভের মাধ্যমে মানুষের অন্তর ব্যাধিগ্রস্ত হয় আল্লাহ বলেন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 ইবকি রিজাল। তোমার জন্য মেয়েদের মতো মতো কারণ তুমি একজন পুরুষের তোমার সাম্রাজ্যকে রক্ষা করতে পারি ফিলিস্তিনের মতো আন্দালুস অধিকৃত অঞ্চল আন্দালুসের বিখ্যাত কবি আবুল বাকা আল রুন্দি আন্দালুসের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা ইত্যাদি সার্বিক বিষয় তুলে ধরে দীর্ঘ এক কবিতা রচনা করেন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 अल्लाहर रज्जु शक्त आंकड़े धरार कारण हिजरतर बिरानब्बेतम बचरे रमादान जो विजय अर्जित हो रज्जु ड़े देवर कारण रमादानी मुस्लिमरा परित है वसल्ला सैदीना मुहम्मद व आला आलि वसाबी वसल्लम आल्मदुल्लामीन